আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম মার্কিন এজেন্ট সাইফুল ইসলাম ও তার প্রতিষ্ঠিত মুফ ফাউন্ডেশনের সাথে মূলত ইসলামের বিরুদ্ধে আমেরিকার বৈশ্বিক যুদ্ধের অংশ হিসেবে ইসলামকে বিকৃত করার এজেন্টা বাস্তবায়নের কাজ করছে বাতাস বুদ্ধিজীবী হওয়ার মোহ আর অর্থের লোভ তৈরি করে কমি অঙ্গনের ছাত্র শিক্ষকদের বিভ্রান্ত করছে ক্রুসিডারদের এই মুভের কর্মকৌশল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 तक तेक सहजे सेनजीओरा कि सरसिटी जो शिक्षा कई मद्रासम आलोचना मेने तक बसें समय दिन एक प्रश्नगुलन कर ग्रहण कर निजे आग्रह देखा चूड़ान फलाफल निर्भर कर विषयगुलस्थन कर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 দূতাবাস এবং কিন্তু আপাত নির্দোষ এই কর্মসূচির পেছনে মূল উদ্দেশ্য ছিল কমি মাদ্রাসার ছাত্রদের মাঝে ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা এ কথার দিয়েছে মুভের প্রতিষ্ঠাতা সাইফুল নিজেই ভারতে হয়ে যাওয়া একটি কনফারেন্সে সাইফুল বলে উই উই টেক দেম ফর এ উইক লং এক্সটেন্সিভ প্যারালিগাল ট্রেনিং সো দ্যাট দে ক্যান লার্ন মোর অ্যাবাউট দি লিগাল আসপেক্টস অ্যান্ড দ্য দ্য বেসিক প্রেমিস ফর দ্যাট ও সিনস ইউ নো দ্যাট অ্যামাং দা কপল অফ দ্য মুসলিমস দেট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট কোরআন ইজ দ্য অনলি কনস্টিটিউশন দ্যাট উই শুড ফলো বাট ওয়ে ইউ স্টার্টেড শেয়ারিং দ্য আইডিয়া দ্যাট ইউ নিড দ্য কান্ট্রি প্রশিক্ষণের নামে দীক্ষা দিচ্ছে তারা ছাত্রদের মাথায় ঠুকাতে চাচ্ছে যে কোরআন ও শরিয়াহ নয় বরং দেশ চালাতে হবে মনোপ্রচিত সংবিধান দিয়ে যেহেতু এটা সরাসরি বললে কমের ছাত্ররা গ্রহণ করবে না তাই এই বিষয়গুলো তারা শেখাচ্ছে আইনি প্রশিক্ষণ দেওয়ার নাম করে কিন্তু এর মূল সেটা কথা থেকে দিয়ে শাসন করতে হবে এই বিশ্বাসকে ভেঙে ফেলতে হবে সংবিধানের ওপর ইমান আনা শেখাতে হবে অর্থাৎ আপাত নির্দোষ এসব কাজের মাধ্যমে মো ভাসলে ইমান বিধ্বংসী আঁকিদা কমি অঙ্গনে ঢুকিয়ে দিচ্ছে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 छे। मुफिर गुरुत्वपूर्ण समन्वयक मंजूर हक बच्चे बड़ परिचय मुस्लिम मानस दिल्ली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 এবং চক্রান্তের ব্যাপ্তি সম্পর্কে এর অন্ধকারে ছিলেন আজ আমরা আল্লাহর ইচ্ছায় আপনাদের সামনে সত্যকে তুলে ধরলাম আমরা অকাট্য দলিল প্রমাণ সহ তাদের কথা দিয়ে তাদের বাস্তবতা উপস্থাপন করলাম এবং এ সত্য অস্বীকার করার ক্ষমতা মুভেরও নেই মহান আল্লাহ সাক্ষী আমরা পৌঁছে দিয়েছি হে ওলামা এ কারাম হে তালিবুল আলম আপনারাও সাক্ষী আমরা পৌঁছে দিয়েছি অজ্ঞতার অজুহাতের কোন সুযোগ আর নেই আপনারা কি মুভ ফাউন্ডেশনের এই চক্রান্তের ব্যাপারে চুপ থাকবেন আপনারা কি আমেরিকান সাইফুলদেরকে নির্বিঘ্নে কাজ চালিয়ে যেতে দেবেন আপনারা মুভ মঞ্জুরুলদের মতো এজেন্টদেরকে গোপনে গোপনে নেটওয়ার্ক গড়ে তুলতে দেবেন নাকি দিন ইসলামের সংরক্ষণের যে মহান দায়িত্ব আপনাদের ওপর ন্যস্ত হয়েছে তা পালন করবেন হে ওলামাই হে তালিবুল উম্মাহ আপনাদের দিকে তাকিয়ে আছে আর প্রশ্ন করছে আপনাদের মধ্যে এমন কেউ কি আছে যে ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীর রহমে রেখে যাওয়া মশাল হাতে তুলে নেবে মাহান আল্লাহ সাক্ষী থাকুন আমরা পৌঁছে দিয়েছি